আল্লা রবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন রাইবাদতের জন্য এর পূর্বে ফেরেস্তরা আল্লাহ রব আলমিন রাইবাদতে নিয়োজিত ছিলেন এবং তারা যথেষ্ট পরিমাণে আল্লাপাকের আবাদত করতেছিলেন তাদের আবাদতের মধ্যে কোন বিরতি কোন ক্লান্তি কোন ধরনের ত্রুটি ছিল না এরপরে আল্লা আলমিন ফেরেজ তাদেরকে বলেছেন যে আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব ফেরেজ তারা এটাই বুঝছেন যে আল্লাপাক জমিনের মধ্যে প্রতিনিধি পাঠানোর দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ কে পরিপূর্ণ করা জানো না ফেরও আবাদতের জন্য কি হয় নাই যথেষ্ট হয় নাই ফেরেস্তাদের পরে আল্লাহ পাক আবার মানুষদেরকে বানাইছেন কিসের জন্য এবাদতের জন্য বাস্তবে মানুষ ফেরস্তাদের চেয়ে কি উন্নতভাবে উন্নত ভাবে করতে পারতেছে এদের দ্বারা সম্ভব বলতে আমরা যেগুলিকে বুঝি সেই সব জিনিসগুলি ফেরেস্তাদের চেয়ে বেশি উন্নতভাবে মানুষদের দ্বারা হচ্ছে না এবাদত বলতে স্বাভাবিকভাবে আমরা বুঝি কি নামাজ কালাম জিকির তেলাওয়াত এইগুলো ফেরেস তারা বেশি উন্নত ভাবে সম্পাদন করতে পারতেছিল না আমরা বেশি উন্নত ভাবে করতে পারতেছি শুধু এইগুলির মধ্যে সীমিত হয় পাক নতুন সৃষ্টি করলেন এইগুলো আদায়ের জন্য যারা পুরাতন যারা ছিল ওদের মতো পারে না তাহলে আল্লাহ পাক তার সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে কি হয়েছেন ব্যর্থ হয়েছেন ফের তাদেরকে যথেষ্ট না মনে করে কাদের কে বানাইছেন মানুষদেরকে বানাইছেন আর বাস্তবতা হলো কি যে এই কাজগুলো ফেরেস্তাদের চেয়ে মানুষ বেশি উন্নত ভাবে কি আদায় করতে পারতেছে না তাইলে আল্লাপ যে উদ্দেশ্যে মানুষ বানালেন সে উদ্দেশ্যের মধ্যে তিনি সফল হয়েছেন তাহলে জাহেরি ভাবে কি সফল বলা যায় আল্লাহ পাহ এর কাজ এর মধ্যে আল্লাপ ব্যর্থ হতে পারেন তাহলে বোঝা গেল আবাদত এতটুকুর মধ্যেই কিনা সীমিত না কি কষ্ট আছে ফেরেস তারা যত উন্নত ভাবেই করুক তাদের এবাদতের মধ্যে কি নাই কোন ক্লান্তি নেই আর মানুষের আবাদত নাম নিলেই তার নাম হলো মুকাল্লাফ এবাদতের নির্দেশটাকে প্রদান করা হয়েছে তার নাম কি হয়ে গেছে অর্থ হইল যারে কি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে সে আল্লাহ পাকের যে হুকুমই পালন করতে যাক তার একটা কষ্ট এসে যায় হয়তো নফসের বিরোধী হয় অথবা তার দেহের বিরোধী হয় অথবা তার বন্ধুর বিরোধী হয় অথবা তার সন্তানের বিরোধী হয় অথবা তার সমাজের বিরোধী হয় অথবা তার নেতা হয় গিয়া একটা সংঘর্ষ এসেই যায় বিপরীত একটা টান এসেই যায় সে বিপরীত টানটাকে সে দলায়া মারায়া সেটাকে পদদলিত কইরা সেটাকে উপেক্ষা তার করতে হয় যে আবাদতের মধ্যে বিপরীত টান যত বেশি সেই আবাদতের দ্বারা আল্লাপাকের সৃষ্টির উদ্দেশ্যটা তত বেশি পুরা হয় এইজন্য সেই আবাদতের মর্যাদা তত বেশি মানুষের আবাদতের আর ফেরস্তার আবাদতের মৌলিক পার্থক্য হল ফেরেস্তাদের আবাদ কষ্ট নাই মানুষের কি আছে কষ্ট আছে এইজন্য এই দ্বারা তারা যদি হাজার করে তাদের মর্যাদা এবং র্যাঙ্ক তাদের পদ এর উন্নতি হয় না যেখানে ছিল সেখানেই থাকে মিন্না, ইল্লা ইল্লাহু মকুম মালুম আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট কি আছে স্তর আছে আমরা ওইটা কি করতে পারি না ডিঙ্গাইতে পারি না আর মানুষ তার প্রত্যেকটা আবাদতের দ্বারা সে তার চলার পথে আল্লাহর নৈকট্যের রাস্তায় সে পথ কি করতেছে অতিক্রম করতেছে অধিক ঘনিষ্ঠ হচ্ছে আল্লাহ পাখির যতটুকু সঠিক পথে সঠিক নিয়মে অগ্রসর হচ্ছে কষ্ট যে পরিমাণ বেশি হচ্ছে আল্লাহর দিকে আল্লাহটা তার সেই পরিমাণ বেশি হচ্ছে যে আবাদতের কষ্ট যত বেশি সেই আবাদতের দ্বারা আল্লাহ নৈকট্য তত বেশি লাভ হইতে থাকে এবং তত দ্রুত লাভ হইতে থাকে মুফতি শফি রহিমা ওখানে বলছেন যে বিভিন্ন আবাদতের দ্বারা পাকের দিকে মানুষ অগ্রসর হতে থাকে স্বাভাবিক আর জেহাদ একটা আবাদত আছে এই আবাদতের দ্বারা আল্লাহর দিকে হেলিকপ্টারে বিমানে রকেটে আর যেহাদের দ্বারা অগ্রসর হয় কোন গতিতে বিদ্যুতের গতিতে স্বাভাবিক দুনিয়ার মধ্যে বর্তমান সময় পর্যন্ত মানে দ্রুত গতি সবচেয়ে বেশি দ্রুত গতির বস্তু হইল কোনটা বিদ্যুৎ মানুষের এখনো পর্যন্ত কি হয় নাই জানা হয়নি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতি কতটুকু সবচেয়ে বেশি দ্রুত গতির বস্তু বর্তমান সময় পর্যন্ত বিদ্যুতের গতিতে আল্লাহর দিকে আর কোন নেই কারণ এর মধ্যে কষ্ট সবচেয়ে বেশি অন্য মধ্যে এই পরিমাণ কষ্ট আছে এই আবাদতার মধ্যে কষ্ট কি সবচেয়ে আর এই আবাদতার দ্বারা এই জন্য আল্লাহ করে দেন আল্লাহ নিজে করে দেন সব আমলের দ্বারাই দিলের কি হয় যেকোনো আমল করবে আমলটার মধ্যে কি আছে একটা কষ্ট আছে না সে কষ্ট মাপ অনুযায়ী शक्ति सृष्टि क्या कथा तीन टी दूर है सृष्टिगत भाव मानुष्टर दिलर मध्य अनेक मईला जमे आज দুনিয়ার মাটি দিয়া বানাইছে না মানুষদেরকে এবং মাটি থেকে উদ্ভূত বিভিন্ন বস্তু দিয়ে কি করছে বানাইছে এই জন্য এই সমস্ত বস্তুর স্বভাব মানুষের ভিতরে আছে আগুনের স্বভাব জ্বালা দেওয়া মাটির স্বভাব কি হওয়া মধ্যে নিচু মানসিকতা থাকা বিভিন্ন ধরনের খারাপ স্বভাব গুলি মানুষের মধ্যে আছে আবার এর মধ্যে উন্নত স্বভাবেরও কি দেওয়া আছে যোগ্যতা দেওয়া আছে খারাপ স্বভাব গুলো থেকে পরিষ্কার করে উন্নত স্বভাবগুলোকে যদি এর মধ্যে গুলো দান করছেন এই সব আবাদত গুলোর কি হইতে থাকে ময়লা দূর হয় নূর তার মধ্যে কি হয় আগমন করে আর শক্তি তার সঞ্চিত হয় কি হয় সে শক্তিশালী হয় তিনটা বস্তুই হয় প্রত্যেকটা কিন্তু সবগুলির দ্বারা ময়লা সমান দূর হয় না আর সবগুলির দ্বারা সমান যেটার মধ্যে কষ্ট যত বেশি সেটার দ্বারা ময়লাটা তত বেশি দূর হয় সেটার দ্বারা নোটটা তত বেশি আগমন করে সেটার দ্বারা শক্তিটা তত বেশি অর্জন হয় হাদিসের মধ্যে আসছে ফাকিহু। মানুষ হলো স্বর্ণরূপার খনির মতো। খনিজ পদার্থ স্বর্ণরূপা খনির মধ্যে যে থাকে মাটি কাদা পাথর অন্য অনেক ধাতব বস্তু অনেক ধরনের বস্তুর সাথে কি থাকে এটা মিশ্রিত থাকে কি থাকে না ভিন্নভাবে আমরা সাধারণত ছোট সময় একটা ধারণা করতাম যে স্বর্ণ রূপ আর কি এক জায়গার মধ্যে গর্ত থাকে কিছু চকচকে স্বর্ণ কি মানুষের পায়া ফেলে এমন আসলে বিষয়টা এমন না যেখানে খনি সেখানে ওই মাটি কাদা বিভিন্ন ময়লা আবর্জনা অনেক অন্যান্য ধাতুর সাথে রেখি থাকে মিশানো থাকে বাকি সেই জায়গাটার মধ্যে স্বর্ণের পরিমাণটা কি বেশি অন্যান্য জায়গার মধ্যে কিছু কিছু আছে বা কি সেই জায়গায় অন্যান্য জায়গার তুলনায় ওই জায়গার মধ্যে স্বর্ণের পরিমাণটা কি বেশি এখানের এই কাদা আবর্জনা ময়লা অন্যান্য ধাতু সবসময় নিয়ে আসে এখান থেকে এনে রিফাইন আগারে শুধন করে তারপরে স্বর্ণটা কি হয় পৃথক হয় আর ময়লা আবর্জনা গুলি কি হয়ে যায় পৃথক হয়ে যায় তো সুদনাগারে এটার কি করতে হয় জ্বালাইতে হয় কি করতে হয় এই জ্বালানোটাকে বলা হয় ফেতনা আরবিতে স্বর্ণ রূপারে যে কি করা হয় আগুন দিয়া জ্বালানো হয় এই জ্বালানোর নামটা কি রূপারে আগুনের মধ্যে গলানো এটি কিসের অর্থ অর্থ মানুষ কি রূপার খনি আর না আসু মা আদিনী জাহাবিজ মানুষ হল স্বর্ণরূপার খনি তো খনির মধ্যে স্বর্ণরূপা যতক্ষণ থাকে ততক্ষণ এটার কোন মূল্য থাকে মূল্য থাকে স্বর্ণরূপার যদি এখান থেকে আলাদা না করা হয় আর পরীক্ষা করে এটাকে এখান থেকে কিনা করা হয় আবিষ্কার না করা হয় তো কে হয় এটাকে কোন মূল্য দিবে এদিক দিয়ে পারায়া যাবে কেউ যদি এখানে বাড়ি বানায় আর পজিশন মত পরে তাহলে বাথরুম বানাবে না এই মাটির উপর কি করতে স্বর্ণ হয়ে তার ঘরের মধ্যে কি ভুক করতেছে পায়খানা নিয়ে সারা জীবন পায়খানার ভিতরে পেরে থাকতেছে আর যদি এখানে এটাকে কি করা হয় মানে আবিষ্কার হয়ে যায় যে এখানে কি আছে স্বর্ণ আছে শুধু আবিষ্কার হলেই হবে না এখান থেকে এটার কি করতে হবে আলাদা করতে হবে আলাদা করে তারপরে এটার কোথায় ডালতে হবে ময়লাটা কি হবে পরিষ্কার হবে তারপরে কি হবে সে কি হবে দামি হয়ে যাবে তখন এক তুলার দাম কত পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা তাই না কখন হবে এটা তার বিশাল একটা কি করতে হবে মার হালা তারে আগুন দিয়া তারে জ্বালাইছে জ্বালানোর পরে তার সাথে যে সাথী বর্গ ছিল বন্ধু বান্ধব ছিল অনেকের সাথে মিশে ছিল ওদেরকে কি করছে পৃথক করছে এখন সে নিজে কি একই সাতি বন্ধু অনেক তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গা স্বর্ণ পাওয়া গেছে ভাগই কি ময়লা আবর্জনা বিষয়টা এমনই হয় এক হাজার বাঘের পাঁচ বাঘ দশ বাগ কি এখানে স্বর্ণ আর এক হাজার বাঘের নয়শো নিরানব্বই বাঘ কি ময়লা আবর্জনা এই নয়শ ভাগ ভাগ বাদ। আর এখন এত বিচ্ছিন্ন হয়েছে এদের দাম কি হয়ে গেছে এখন কেমন দাম হয়েছে আগে তো তার ঘরের উপর পায়খানা ছাড়তো আর এখন সুন্দরী মহিলারা তারে গলার মধ্যে লোয়ে কি করে ঘরে কানের মধ্যে তারে লটকায় লটকায় গালের মধ্যে চুমা খাওয়ায় এমন অবস্থা হয়ে গেছে না তার আগে মানে সান কোথায় গিয়ে পড়ছে খুব উন্নত অবস্থায় গিয়ে পড়ছে না যাদের গায়ে স্পর্শ করলে পর্যন্ত মারপিট শুরু হয়ে যায় তাদের কানের মধ্যে সে কি করতে থাকে দুলতে থাকে তাদের গলায় কি করতে থাকে জ্বলতে থাকে আর খনির মতো খনি যদি দিনের বুঝ তার মধ্যে আসে এটাকে সে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের বদ গুণের সাথে সে জড়ানো এই বদ থেকে তারে মুক্ত করা করে আর মুক্ত করার পরেই হওয়ার পরে আবর্জনা লুকেরা ভাবছে যে ইমানে কি করা অর্থ কি যে পরীক্ষা ছাড়া তাদেরকে কি করা হবে না ছেড়ে দেওয়া হবে না কথা বুঝছেন অবশ্যই কি করবে তোমরা ভাবছো না অবস্থা এসেছিল আগের ওলাদের উপর মাসুমুল ওদেরকে ধরেছে কিসে বিপদ আপদ রূপ বেধি ও প্রবলভাবে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে হাত্তা আমানু, মাহু, মাতা এবং তার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আর কখন হবে আল্লাহর সাহায্য যদি আমরা হকি হয়ে থাকি আল্লাহ সাহায্য করে না কেন মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে রসুল্লা পর্যন্ত বলতে বাধ্য হইছে আর কখন আল্লাহ সাহায্য আল্লাহ নাল্লাহি খারিফ সে অবস্থায় আল্লাহকে সাহায্য বিষাই ইমিনাল খৌফ ভয় দিয়া কিসের ভয় সমাজের ভয় প্রশাসনের ভয় বাহিনীর ভয় বিভিন্ন শাস্তির ভয় নির্যাতনের ভয় জেল জুলুমের ভয় জীবন তাদের চলে যায় যা বলতে ছিলাম আল্লাহ আলামিন বলছেন যে অবশ্যই আমি তোমাদের কি কি করবো এই বিষয়গুলি দিয়ে কি করব পরীক্ষা করব। আরো জায়গায় জাগাই কোরআন আল্লাহ রবীন্দিন এই বিষয়টাকে স্পষ্ট ভাবে কি করছেন উল্লেখ করছেন হাত মুজাহিদ যে আমি জেনে নিবো তোমাদের মধ্যে কে যেহাদের কে ধৈর্য ধারণ করেছে এই অবস্থাটা প্রকাশের আগে আল্লাহর বলবেন কোথায় দিবেন না জান্নাতে দিবেন না জান্নাতের হোড়ের গলায় লটকিবে জান্নাতের সে উন্নত অবস্থায় এসে পৌঁছবে এমনি না এই পরীক্ষার স্তরগুলি পার হওয়ার পরে পরীক্ষার স্তরগুলি পার হওয়ার পরে তা সবচেয়ে বেশি উন্নত সুদন হয় কোন জায়গায় এই মধ্যে সেখানে দেখেন হিজরত হিজরতের অর্থ কি নিজের মূল আবাস কি করে দেওয়া সেরে দেওয়া খনিজ পদার্থটা এটা নিজে যে জায়গায় ছিল সেই জায়গায় থাকে না সেই জায়গার থেকে তাকে উঠায় নিয়ে আসা হয় যেন এটা হিজরতের একটা নমুনা উঠায় নিয়ে আসার পরে হিজরত করার পরে এরপরে তাকে খুব আরামে রাখা হয় না এটা কষ্ট দেওয়া হয় হিজরতের পরে কি শুরু হয় তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয় আগুন দিয়া জ্বালানো শুরু হয় জ্বালায় তার সে সারা জীবনের অভ্যাস যাদের সাথে থাকার তাদের থেকে হয়। পথে যে চলে তার বিবি, বাল, বাচ্চা, ব্যবসা বাণিজ্য এই ধরে রাখতে পারে আর সে স্পষ্ট কারিমে বলছে তুমি যদি জেহাদে যেতে চাও তোমার এই বিষয়গুলি সারতে হবে এই যদি সারতে না পারো যেহাদে যেতে পারবে না আবাকান তিজারতসোন কসাদা ও মসাকিন এগুলো হবুস শাহাতন ওকিলক من الذهب والفضه والخيل المسوامه والانعام والحرث ذلك متاع الحياه الدنيا ايش اقول হইলো ময়লা আবর জানাগুলি এইগুলির मोहब्बत কারদিলের ভিতরে নাই বলেন সবার ভিতরে আছে না বিস্তারিত অর্থ বললে সময় লম্বা হয়ে যাবে এইগুলির मोहब्बतের দ্বারা জাগ্রত হইয়া জিহাদে না ওর ব্যাপারে কুরআনের والله لا يهدي القوم الفাসিকين এই অবাধ্যদেরকে আল্লাহ দেন না ওদের জন্য অপেক্ষা শুধু কিসের আজ যারা সাথে করতে না যাইতে পারলো না তারা কিসের অপেক্ষায় আছে কিসের আল্লাহর আজাবের আর এদের নাম আল্লাহাক কি বলছেন ফাসিক এদেরকে আল্লাহ রব আলমিন কি দিবেন না হেদায়াত দিবেন না ওরা জান্নাতে যাবে না। যেহাদে রত হয়ে গেল সে হিজরত করছে ফাল্লা দিন আ মানো ইমান দাঁড়ছে ও হা ওয়াহাজারু তারপরে কি করছে হিজরত করছে ও যাহাদু কিছু লিপ্ত হয়েছে জেহাদে লিপ্ত হো মানে এই সমস্ত জিনিসটা তার উপেক্ষা করতে হয়েছে উপেক্ষা করতে হয়েছে লাঠি মারতে হয়েছে তারপরে সেই পথে কি করতে পারছে উঠতে পারছে এছাড়া কে এখানে কি করতে পারছে না উঠতে এই যে উঠতে পারছে এই উঠে আসাটাই তার জন্য শুরু হয়ে গেছে তার এখন কি মানে বা আল্লাহ আল্লাহর পথে যারা কুতিলু মালা তাদের আমল কি করবেন না করে দিবেন তাহলে দিলের আসলাহের ওয়াদা পাক করেছেন হেদায়ত দেয়ের ওয়াদা করেছেন কাদের জন্য যারা কুতিলু কিতালের মধ্যে যারা কি নিহত হয়েছে এখানে কুতিলু বলার দ্বারা নিহতদেরকে উল্লেখ করা হয়েছে কতালুদিনা কতালু সেটাও কেরাতি মোতাবাতির আর কোরআনে করিমের এক কেরাত আর এক কেরাতের জন্য কি হয় ব্যাখ্যাও হয় আবার প্রত্যেকটা কেরাত আলাদা কি নস আল্লা তালা এবং আল্লাহ দিনা ক তালু যারা যুদ্ধ করতেছে তাদেরকে ওকে ইসলাম করে দিবেন আল্লাহ করে দিবেন এটা এখানে কুতিলু মেরাত অনুযায়ী কি ফজিলতাদের কি কম তো বেশি ফজিলত দের অন্তর্ভুক্ত হয়ে আছে কারা কম ফজিলতওয়ালা সমপর্যায়ের দুইটা বস্তুকে একটার নাম দিয়া উল্লেখ করারে কি বলা হয় তাকলিম যেমন হাসান আর হুসাইন দুজনের কি বলা হয় হাসানান হাসানান দুই হাসান না হাসান হুসাইন আপ না মা সমপর্যায়ের দুইটাকে একটার নাম দিয়া তাসনিয়া দিয়া কি করা ফেলা হয় উল্লেখ করে ফেলা এটা কি বলা হয় তাকলিম এখানে যারা অংশগ্রহণ করেছে যারা নিহত হয়েছে এই দুজন সমপর্যায়ের কি কারণ যুদ্ধে যারা অংশগ্রহণ করছে যারা আল্লাহর পথে যারা ইমান এনেছে হিজরত করেছে এবং জেহাদেরত হয়েছে জেহাদের এখন মৃত্যু বরণ করুক অথবা কি হোক নিহত হোক শহীদ হইয়া যাক শহীদ বলতে আমরা স্বাভাবিকভাবে শহীদ বলতে কি বুঝি তা কি বুঝি তাই না এইভাবে শহীদ হইয়া যাক দুজনের ফল কি লেমুল্লাহ রিজকান হাসানা আল্লাহ তালা তাদেরকে উৎকৃষ্ট রিজিক দান করবেন আর উৎকৃষ্টের অন্যদা রবের নিকট থেকে তারা কি পায় রিজিক পায় আল্লাহর কাছ থেকে রিজিক পায় এই ঘোষণা কাদের ব্যাপারে আসছে ব্যাপারে আসছে আর এখানে আল্লাহর পক্ষ থেকে সবার জন্যই এবং যে বেঁচে আছে তার জন্য ফকত ওকা আজরুহু আল আল্লাহ আল্লাহ রাস্তায় বের হইছে কামড় দিয়া মেরা ফেলছে ফকদ ওকা আজরুহু আলাল্লাহ তার পুরস্কার কার দায়িত্বে চলে আসছে আল্লাহর দায়িত্বে চলে আসছে সে পুরা পুরস্কার পায় যাবে কোন রকম হবে না তার নিহত হলো আল্লাহ আজি দান করবেন তাহলে দেখেন নিহত হওয়া বিজয়ী হওয়া তারপরে বেঁচে থাকা তিন জন্য আল্লাহ পাক কিসের করছেন পুরস্কার করছেন না পুরস্কার কি হাসান আল্লাহ পাক কি করবেন दान कर पक्षा पुरस्कार की कठिन बड़क नहीं पथे नेमे ग এই পথে অন্যান্য যেই মর্যাদা পাবে সে সেই মর্যাদা পাবে বর যাত্রীর সাথে সে রানা হয়ে গেছে এখন তাদের সাথে খাবারের বসে গেছে। সবাইকে একই প্রকারের কি করা হবে। আপ্যায়ন না সে নিজে একটু কম দামি লুক দেখা পয়সা কম দেখা তার খাবার একটু কম দেওয়া হবে সাধারণকে এই মেহমানদারের মধ্যে কি করা হয় এমন করা হয় না সবাই এক ধরনের প্রায় এক সম পর্যায়ে রাখা হয় তার পছন্দনীয় জায়গায় প্রবেশ করানো এই সবগুলো সবাই কি করবে পেয়ে যাবে এই জন্য আবু দাউদের মধ্যে আসছে যে দুই সাহাবি কি বন্ধু ছিলেন একজন এক সপ্তাহ আগে শহীদ হয়ে গেছে আর একজন এক সপ্তাহ পরে মারা গেছে কোন একজনের স্বপ্নে দেখতেছে যে পরে যিনি মারা গেছেন তিনি আগে জান্নাতে জাননাতে আর যিনি এক সপ্তাহ তিনি পরে জান্নাতে প্রবেশ করতেছেন। জানাতে জানানোর পর রসুল আশ্চর্যের বিষয় না কিসের বিষয় না কারণ দুই আল্লাহর জন্য জানারে কি করে দিয়ে রাখছে উৎসর্গ করে দিয়ে রাখছে তো জেহাদের কাজের মধ্যে দুনোজন কি সমান আমল করতে পারছে তো অতিরিক্ত আমল যত রোগ করার সুযোগ পেয়েছে এটা আল্লাহর ফসল এটার দ্বারা তার মর্যাদা একটা বাড়বে না গেছে বুঝাচ্ছে দুজনে কি শ্রীমন্ত ছিলেন যেহাদের পথে সে আর যে মুজাহিদ জেহাদের পথে আছে সে এই দুজনের মধ্যে বেশি দিন বেঁচে থাকবে ইনার মর্যাদা কি বেশি বরং সে হয়ে গেল যে মর্যাদা হবে ওই বেশি দিন বেঁচে থাকুক মর্যাদা রাখি বেশি বাস্তবিকতা এমন হয়তো শাহাদ বস্তুই কি করলো না থাকলো না বিষয়টা এমন না না এমন না বরং দুজনে নিজের যান দিয়া দেওয়ার জন্য কি একেবারে সম্পূর্ণ তৈরি কারোর মধ্যে চুল পরিমাণ কিনাই পিস্তান নাই এই অবস্থায় একজনের টাল্লাপাক গ্রহণ করে ফেলেছেন তাড়াতাড়ি আর ওই গ্রহণ করছেন কি একটু দেরিতে ভিন্ন ভাবে তখন দুজনের মর্যাদা কি সমান কেউ যদি নিজেরা বাঁচায় রাখে যেখানে যান দেওয়া দরকার ছিল সেখানে না দিয়ে নিজেরা বাঁচায় রাখছে নিজে ইচ্ছা করে। এই লোকের মর্যাদা কি ওই লোকের সমান বুঝছেন কথাটা কশিন কালো ঐ লোকের মর্যাদা সেই লোকের কি না সমান না তাইলে গাইরি মুজাহিদ মুজাহিদ কি হয়ে গেল তাইলে আর মুজাহিদের মর্যাদা কিনা সমানিদিন একশো দরজা আল্লাহ আল্লাহর পথে জাহাদীদের জন্য রাখছেন কাদের জন্য জেহাদীদের জন্য এই জান্নাতের দরজাটা শুধু কাদের জন্য মুজাহিদদের জন্য আর কারোদের জন্য অন্যরা যদি জাননাতে যায় সেই জান্নাতের এই রংক এই পদ এই ভিআই পি মর্যাদা এই জান্নাতের কি বাহিনী হবে সরকারের হয় না। বিসিএস পরীক্ষায় যারা পাশ করে এরা সরকারের কি হয়ে যায় ক্যাডার বাহিনী হয়ে যায় বিসিএস ক্যাডার বলে না এদেরকে এটা কি সবাই হয় কঠিন পরীক্ষাটাই যারা কি করে পাশ করে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হলো কোনটা যে কর্মকর্তা হয়েই শেষ চাকরি এমন হয় না এটা বেশ কম হয় বেশ কম হয় ওখানে এই যেহাদের পথে হাঁটার পরে এরপরে কারো আমল বেশি কারো কষ্ট বেশি সেখানে একটু তারতম্য হবে আর পরবর্তীতে মোটামুটি সহজ হয়ে গেছে না সবাই যুগে সহজ হয়ে গেছে না আর জাহিরি ফল মক্কা বিজয়ের আগে বেশি না পরে বেশি হইসে জাহিরি ফল কখন বেশিছে। আর জাহিরি ফল হওয়া শুরু হইলে একটা উৎসাহ আসা যায় না স্বাভাবিক ভাবে যায় না এই জন্য মর্যাদা হইলো কখন বেশি মক্কা বিজয়ের আগে বেশি আল্লাহালা বলছেন করেছে তারা এই দুই দল সমান না আগেরওয়ালারা পরের বালাদের চেয়ে মর্যাদা অনেক বেশি আজ দারাজা মর্যাদায় কি তার অনেক উন্নত তাহলে মর্যাদা কখন বেশি যখন কষ্ট বেশি যখন ফল কি কম আর যখন কষ্ট কমে যায় ফল বেশি হয়ে যায় জাহেরি ফল তখন মর্যাদা কি হয়ে যায় কমে যায় সেটা মধ্যে যেটার কষ্ট যত বেশি এটার মর্যাদা কি তত বেশি তত কি বেশি আলা কাদিমিল যে পুরস্কার তত বড় হবে বুঝাচ্ছে তাইলে যে আমলের মধ্যে বিপদ যত বেশি সেই আমলের মধ্যে পুরস্কার কি তত বেশি তাইলে সবচেয়ে বেশি বিপদ কোন আমলটার মধ্যে জাহাদার আম কি হবে আরো বেশি হবে এই জন্য আল্লাপক বলছেন মক্কা বিজয়ের আগে যারা এই কাজে হয়েছে তারা আর পরে যারা শরিক হয়েছে তারা দুই দল কিনা সমান আগের ওলাদ মর্যাদা কি বেশি কেন বেশি আগে কষ্টটা বেশি হয়নি জাহেরি সান্তাটা জাহেরি ফলটা কম পাই নাই আর কম পাইছি কিনা আগেরওয়ালাদের সময়টা বেশি দামি ভাবে কাটানি সময় কাটছে আরো কম দামে কাটছে আমরা কি চাই আমাদের অবস্থাটা কি সে ওয়ালাদের মতো হোক না পরের ওদের মতো হোক না কোন গ্রুপের মতোই না হোক আগেরওয়ালাদের মতো হোক মুখের জমা খরচ ইয়ে বাস্তবে না এটা এখন যদি দেখতেন যে কি আসতেছে গনিমতের মাল আসতেছে এবং শহরের পর শহর যেতেছে জয় হয়ে যাচ্ছে আমি গৌরবের সাথে ফখরের সাথে অস্ত্রের ভিতরে কি একটা অঞ্চল জয় হয়ে যেতেছে শত সাথে মানুষ ইসলামের ভিতরে ঢুকতেছে প্রকাশ্যে আল্লাহর কোন নাফর চলতে পারতেছে না সব নাস্তিক মূর্তদরা কচু হয়ে যাইতেছে তাহলে আপনি কি করতেন এখানে বসে থাকতেন না কচু কাটতে যাইতেন হ্যাঁ সব কচু কাটাই খেতে সব নেমে যেতেন না এখন হলো হালতটা কি বিপদ বিপদ নাম নিলেই কি বিপদ কথা বলতো কি আতঙ্কিত হইয়া থাকা লাগে কথা বলতো কি হইতে কাজ করা তো বোধ কথা কথার মধ্যেও বলতে কি লাগে আতঙ্কিত হয়ে থাকা লাগে শুধু কাফের থেকে না নিজেদের লোকদের থেকেও কি করতে হয় সতর্ক থাকতে হয় এমন কঠিন এই সময় শরিক হওয়া এটা কি বোকামি না হ্যাঁ কেন বোকামি এই তো আমরা বোকামি কাজ করি না যদি বোকামি না হবে তো এই সময় আমরা শরিক হচ্ছিনা কেন ওই সময়ের অপেক্ষা করতেছি কেন যে সময় মাল দখল হওয়ার সময় গিয়া সেই অবস্থাটা আসবে আগে যারা কষ্টের সময় এটাকে ধইরা রাখছে এটাকে পানি দিছে এটাকে পরিচর্যা করছে এটাকে যত্ন করছে এটাকে বাড়া তো ওরা কি পরের বালাদের না পাবে না পাবে না আমরা যে বসে আছি যে ওই আমরা ওই পরেরওয়ালা যখন হবো তখন আমরা শরিক হবো আগেরওয়ালা আমরা হইতে রাজি নাই আর এখন সময় হয়েছে আগেরওয়ালা হওয়ানের ইচ্ছে এখন আগের মানে সারিতে শরিক হওয়ানের সময় এখন আমি অপেক্ষা করতেছি পরের সারিতে শরিক হবো এই জন্য শেষ পরের শরীর হইতে পারবে এটার কোন গ্যারান্টি আছে আর এই অবস্থাটা এখনই আসবে এটার কোন গ্যারান্টি আছে জহেরি বিজয়ের না। এখানে জহেরি বিজয় কোনো কি করা আল্লাহারে কি করা বলন্দ করা উচ্চ করা এটার জন্য আমার কষ্ট যে পরিমাণ যাবে সেই পরিমাণে গরম মর্যাদাশীল হবো রসাম কি জাহিরি বিজয় সাহবাই কালিমারের চেয়ে বেশি দেখে গেছেন দেখে গেছেন জাহেরি বিজয় এক পর্যায়ে কিন্তু রসুল যখন ইসলামী রাষ্ট্রের পরিগমিটার বর্গ কিলোমিটার চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষ বেশি না নয় লক্ষ বেশি তাহলে রসুলের রাজত্বের চেয়ে মহাবিয়া রাজন রাজত্বের ছিল বেশি ছিল না মর্যাদা বান কে বেশি চালু করে দিয়ে গেছে পরে ওই মেশিন তোর তারা শুধু অন্যরা আগে বেড়াই আনিছে তো মর্যাদা মানকে নয় লক্ষ সেই সময় যারা অংশগ্রহণ করছে তারা বেশি এখন আমরা ওই বড় মর্যাদা পাইতে হইলে এক সময় না সারা পৃথিবীর কি করেছিলেন এই পথে নিজের জীবন এবং রসুলের পরিবার পরিজনের জীবন কি করছেন উৎসর্গ করে গেছেন এই পথে না আচ্ছা উনি কি ব্যর্থ হইছেন হ্যাঁ কেন উনি কোন রাজত্ব কয়েম করতে পারছিলেন খেলাফত প্রতিষ্ঠা করতে পারছিলেন তাহলে কেমনি হইলেন না ব্যর্থ তো হইলেন আমাদের এই ক্ষুদ্র নজরে আমরা ব্যর্থ দেখবো কিন্তু রসুল পূর্বেই ঘোষণা দিয়ে গেছে হোসেন রাজি আল্লাহ ব্যাপারে যে তিনি জান্নাতের যুবকদের কি সর্দার আচ্ছা বলেন দেখি তিনি যে ওই সর্দারিটা জান্নতে পাবেন এটা কিসের বিনিময়ে রসুলের নাতি হওয়ার কারণে না তার আমলের কারণে আমলের কারণে মান বাত্তা বিহি আমলামের দ্বারাই দ্বারা উজ্জ্বল ছিল যতটুকু পরিচ্ছন্ন ছিল চকচকে ছিল ইয়াজিদের সময় সেই পরিমাণ কি থাকে নাই উজ্জ্বল থাকে নাই কিছু ময়লা সে এটার মধ্যে কি করে ফেলছে যুগ করে ফেলছে ওই শুধু ময়লাটা সাফ করার জন্য উনি কি করে ফেলছেন নিজের জীবন এবং স্বাভাবিক দিনের উপর আসছিল না সামান্য ময়লা হয়েছিল একটু ময়লা দূর করার জন্য এমন পাগল হয়েছেন যে কিছু উজার করে দিয়েছেন আল্লাহ তালা এটার কদর করছেন জাহিরি ভাবে দুনিয়ার ময়লাটা দূর করতে পারছেন আর পারছেন কিন্তু উনি কি করে গেছেন চেষ্টা করে গেছেন আল্লাহ কি আদর্শটা রেখে যাওয়ার কারণে যুগে যুগে হাজারো মানুষ দিনের ময়লা সাফ করার জন্য দিনে সুরক্ষা করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য অকাতরে যান দেওয়ার জন্য তৈরি হয়ে যাইতেছে না তো এইগুলির গুলির তিনি হন নাই কাজের মাধ্যমে জেহাদের মাধ্যমে সেই সময় তো বিজয়ী হবে কিন্তু এর আগে যারা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলি করা যাবে মাহাদামের সেই বিজয়টার ক্ষেত্রে এদের অংশ আছে না নাই আছে সেই সময় যারা এদের মর্যাদা কম বিত একই আমল এটার মধ্যে বিপদ যখন বেশি তখন এটার মর্যাদাটা কি বেশি সবচেয়ে বেশি মর্যাদার আমল হইলো জেহাদের আমল এই জন্যই সাহাবাহী কারাম ছিলেন সবচেয়ে বেশি মর্যাদা বান কাছে সাহাবাই সবচেয়ে বেশি কি ছিলেন মর্যাদা বান ছিলেন এই মর্যাদা বান ছিলেন আমলের দ্বারা না ওলি কুল্লিং আমিলু জন্য বড় বিভিন্ন দরজা নির্ধারিত হয়ে আছে তাদের কির বিনিময়ে আমলের বিনিময়ে তিলকাল জান্নাতুল্লতি উরিফ তুমুহা বিমা কুমতুম তা মালুন এই জান্নাত যেটার মালিক হয়েছ এটা তোমাদের আমলের বিনিময়ে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে যে জান্নাত ঢুকবে আল্লাহ রহমতের দ্বারা না আল্লাহর রহমত আকৃষ্ট হবে কিসের দ্বারা আমলের দ্বারা আল্লাহর রহমত আসবে কিসের দ্বারা আমলের দ্বারা আর জান্নাতে ঢুকছে তো আল্লাহর রহমতের দ্বারা আর জান্নাতের স্থায়িত্ব হবে নিয়তের দ্বারা এরপরে জান্নাতের স্তরগুলি হবে আমলের দ্বারা কে দ্বারা জান্নাতের মধ্যে আপনি মেম্বার হবেন না চেয়ারম্যান হবেন না চির হবেন না কি এর দ্বারা নিহতের দ্বারা ইমানের দ্বারা মানে ইমানের কারণে আল্লাহ কি করছেন রহমত করছেন আল্লাহ রহমত কি করছে সে ঢুকছে চির থাকবে কারণে নিহতের কারণে কারণ দুনিয়াতে আপনি দিন বাইচা থাকেন কি ছিল ইমান ধরে জন কুপুরি অবস্থায় তো এই জন্য সে চিরদিন থাকবে কিসের কারণে নিহতের কারণে কিন্তু মর্যাদার নির্ধারণ হবে কিসের দ্বারা আমাদের দ্বারা আমাদের মধ্যে সব বড় আমল কোনটা যেটা দিয়ে মর্যাদা বড় মর্যাদা গুলি পাওয়া যায় সাহাবাই কালামের ব্যাপক ভাবে আমল কিস বলেন কী ছিল তাদের জীবনের সময় জীবনের সেকেন্ড জীবনের মিনিট জীবনের ঘন্টা জীবনের দিন জীবনের সপ্তাহ জীবনের মাস জীবনের বৎসর গুলো ব্যয় হয়েছে কোন পথে কোন পথে বলেন দেখি। ব্যস্ততা মাস গালা কাজ কি ছিল কি ছিল বলে ব্যবসা চাকরি কৃষি পশুপালন না অন্য কোন সংস্কৃতি অন্য কি মুফতিগিরি শি কি জীবনের মশগালা হ্যাঁ এইটাই ছিল তাদের জীবনের কাজ এরপরে এই কাজের সাথে সাথে প্রয়োজন পরিমানে অন্যগুলো তারা করছেন ইমামতি মাসী তাই না এবং যতটুকু প্রয়োজন ততটুকু আঞ্জাম দিতে রয়েছেন কোথায় কোথায় তারা দর্শক দিয়েছেন জাহাদের মাঠেই মাসালা বয়ন করছেন জেহাদের মাঠে এমনটা আছিল না কোনটা আসল আর বাকিগুলির প্রয়োজন করি এটা বলবেন না কই আপনি আমি দেখছি আপনি ওখানে গিয়া কি করেন খানা খান আমি দেখছি একদিন আপনার বাথরুম থেকে আসতেছেন আর একদিন দেখছি আপনি নামাজ পড়তেছেন আপনার যে বললেন যে লেখাপড়া করেন কথা সহিছে নাকি তার সাথে তার দেখছে যে সে কোথেকে আসতেছে বাথরুম থেকে আসতেছে কোথেকে আসতেছে বাথরুম থেকে আসতেছে তখন সে গ্রামে ফিরে গেছে নিজের কাজ সাহীরা পরে কি জিজ্ঞাসা করছে সে তো যা দেখছে তাই গিয়ে কি করছে বলছে আসলে কি তার কাজে লাথরুমে যাওয়া সাহায্য কি ছিল চাকরি করা হ্যাঁ আমরা চাকরি করি ব্যবসা করি রোজি রোজগারের ধান দায় করি মুসলমানের বাড়িতে গেছে কিছু কি যন্ত্রপাতি লাঙ্গল জ আর কি কি নাম ওই জানি না আমাদের দেশে আরসা তারপরে হুইটার না। বাড়ির মধ্যে আল্লাহ লাঞ্চনা চাপাই দিবেন মাহি যে কোন জাতি এইগুল নিজেদের মধ্যে প্রবেশ করবে না কিন্তু আল্লাহ করটা জয় হয়েছে মুসলমানদের হাতে আসছে তখন কিছু সাহাবাহিকেরাম ওই অঞ্চলের জমি জমা কিছু চাষ করছেন কারণ ওখানে ফসল খুব ভালো হইতো গমের গাছ এত চা হইতো যে মানুষ গেলে মাথা দেখা যাইত না তিনি তাই করছেন আগুন জ্বালাইয়া দিয়েছে এরপরে গভর্নর কাছে চিঠিতে কি লিখছেন যে আমি শুনছি তোমার এলাকায় কিছু মুসলমান কি করছে চাষবাস শুরু করে আমার মনে চাইতেছে যে আল্লা পাখির হলিফা বানিয়েছে আল্লাহর এদা আল্লাহর দিন সারা দুনিয়ার মধ্যে বিজয়ী করবা এই দিন নিয়া সারা পৃথিবীর মধ্যে তুমি বিচরণ করবা নিজে এখানে ভোগ বিলাসীদের জন্য তো না এখানে আরামায়াস করার জন্য না এখানে উপার্জন তুমি তারপরে কিছু কোথায় তাহলে আমার বর্ষার ছায়ার নীচে বর্ষা বুঝেন আরে বর্ষা কি বৃষ্টি কি বর্ষা হ্যাঁ একটা অস্ত্র যে নাকি আমার এই বিষয়ের বিপরীতে চলবে এই পথে রিজিকা অর্জনের চেষ্টা নাই এই পথে নিজের জীবনের সময় ব্যয় নাই এই পথে কার্যক্রম নাই তার ভিন্ন পথে জীবিকা অর্জনের রত তার জন্য কি লাঞ্ছনা সগারু নিকৃষ্টতা নিচতা অপদস্থতা তার জন্য আজকে আমরা বলেন একটা হিন্দু একটা বৌদ্ধ একটা যদি রাস্তায় মানুষের মারে অনর্থক সবাই প্রতিবাদ করবে না কিন্তু একটা মোল্লারে যদি মারে আর কে জঙ্গি কেউ প্রতিবাদ করবে না সবাই কেউ মারারও এটা কি আমরা কি সম্মানিত এলাম না অসম্মানিত হয়ে গেলাম চুপি দাঁড়িয়ে থাকলে কি সম্মান না অসম্মান বলেনা স্বাভাবিকা কাত অনুকা আখা শব্দ একজনে তার সামনে প্রশংসা করছে তুমি তার গলা কি করে দিছ কাইটা ফেলছো রসুল এটা এমন নিন্দা জানাইছেন আর যে কি কাজ করে নাই বৎকার তারা যদি এটা জিল্লতি না আর আছে না এটা নাই জিল্লতি এক হাদিস্টন কি বলেন জানা থাকার কথা যখন তোমরা বিভিন্ন ব্যবসা কিনি বেচা কিনি আখাল তুমার আর কিসের লেজ ধরবা গরুর ও রোজি বিজার বি সন্তুষ্ট হয়ে যাবে চাষবাস নিয়ে বুঝাচ্ছে এগুলি হলো বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের ব্যবস্থা ফারাম বিগির খামার মাছের প্রজেক্ট না জমি চাষ এগুলি শুরু করে দিলা তুমুল জিহাদ আল্লাহ কি দিলা জেহাদ দিলা দিলা সাল্লা তাল্লাকুম জুল্ল আল্লাহ তালা তোমাদের উপর লাঞ্চনা চাপাই দিবেন জিয়া হু লাঞ্চনা দূর করবেন না হাত্তা তার জিয়াও এলা দিন যতক্ষণ দিনের দিকে না আসবা স্পষ্ট ঘোষণা দিনের দিকে নামাজ তরক করে। না জেহাদ তরক করিয়া দিনের দিকে ফিরে আসা মানে কি এর দিকে ফিরে আসা জেহাদ দিন বইলা রসুল উল্লেখ করছে যখন জেহাদ নাই তখন দিন কোনটা কিসের নাম তুমি জিল্লতির থেকে আর মুক্ত হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত দিনের দিকে ফিরে না আসবো দিন বলতে এখানে জেহাদ না জেহাদের দিকে ফিরে না আসলে আর জিল্লতির থেকে তুমি মুক্ত হইতে পারবে না কাফের মুশাকা আর তু চমৎকার করা চলতে হবে অথচের মুখ বানা রাখো বরং অনেক ক্ষেত্রে মুসলমান ভাইয়ের চেয়ে কাফের কি মনে করি বেশি ঘনিষ্ঠ মনে করি নব্লা অথচ এটা কোরআন স্পষ্ট ঘোষণার বিপরীত আল্লাহাক বলছেন ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম এবং তার সাথীরা তাদের কমকে কি বলছে ইন্না বুড়া উম আমরা তোমাদের থেকে কি মুক্ত বিচ্ছিন্ন তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তোমাদের মধ্যে আমাদের আবাদান চিরদিনের জন্য তোমাদের মধ্যে আমাদের মধ্যে বাহ্যিক ভাবে অশত্রুতা আর দিলে দিলে অশত্রুতা আদাওয়াত মানে বাহ্যিক শত্রুতা আর বাগজা মানে কি দিলের শত্রুতা কতক্ষণ পর্যন্ত হাত তাহি সব নবীর জন্য আমি অপরাধীদের মধ্যে থেকে কি বানায় রাখছি শত্রু বানায় রাখছি তাহলে যারা অপরাধী হবে তারা নবীরদের কি হবে শত্রু হবে নবীদের যদি শত্রু হয় নবুয়তের পথে যারা চলবে শত্রুদেরকে কি বানা বন্ধু বানায় এটা কেমনে বল এটা কেমনে এটা এমনে গোলাম মোহাম্মদ কাদিয়ানি কইছে যে তারা জিজ্ঞাসা করেছে তুই যে নবী অনেক নবীরা কতেলে ঠিক আছে হায়ে যায় তোর হায়েস দেখা তোর মুখের দামি দেখা আমার হায়েজ এটা বাচ্চা হয়ে গেছে হায়াস বাচ্চা হয়ে যায় নিজে কি আসে না বুঝে আসে না বুঝে আসলে তো এটা মজা যাইলো না যেমন লোবি এমন মজা যা যে নবীদের শত্রুরা পর্যন্ত কি হয়ে যায় বন্ধ হয়ে যায় উন্নত মোজেজা হয়ে গেল না আর বুঝাছে বুঝে নাই কথাটি কত উন্নতরা কে পারে নাই নবীরা পারে নাই আল্লাহ শত্রুদেরকে শত্রু না বানাইয়া বন্ধু বানাইয়া কাজ ধারে আমরা কি করতেছি আমাদের থেকে এই সবক টা নবীর এত কষ্ট করতে হইতো দান দান করতে হইতো এই যুদ্ধে যাইতে হইতো সাহবাহিক লড়াই করতে হইতো এত মানুষ মরতে হইতো আমরা যেটা শিখলাম সাহবাই যদি এটা পারতো কত আরামে জীবনটাকে এটা যেত সাহবাই দিন না আমরা সহি জীবন কোন পথে কাটছে জাহাদের পথে কথা লম্বা চলনা করে খুলাসা স্পষ্ট সারাংশা বলি সাহাবাই কালামের জীবন কাটছে কোন পথে পথে সেই পথে আমাদের জীবন কাটারে আমরা কি মনে করি কি মনে করি শ্রেষ্ঠ আমল মনে করি কি মনে করি হওয়া ওই পথে কিছু আঘাত আসা ওই পথে কিছু বাণিজ্য বিসর্জন হওয়া এটা আমরা কি নিজের মর্যাদার বিষয়ে মনে করি না এটা ব্যর্থতা মনে করি কি মনে করি ব্যর্থতা এটা হইলো কি আল্লা বোঝা দিনে না হইলো যজবাতি সি বিষয়ের না বুঝ থাকা এটা হইলো কি করা ময়মুরব্বের অস্বীকার করা এটা কি করা দিনের না ক্ষেত্রে জীবনটা জীবনের কিছু অংশের আমাদের সম্পদ তাদের মর্যাদার চেয়ে আমাদের মর্যাদা বেশি উন্নত হয়ে গেছে না হইলে তারা যেখানে ব্যয় সেখানে ব্যয় করারে আমরা নিজেদের জন্য কি লস মনে করি কেন সাহাবি সেখানে খরচ কি মনে নাই। লস মনে করে নাই আমি সেখানে খরচ অর্ডারে কি মনে করি লস মনে করি মনে তা আপনার কাছে পদার্থ ছিল একশো টাকা বিক্রি করে আপনি আফসোস করতেছেন হাই হাই আমি ঠকে গেলাম আমি পঞ্চাশ হাজার টাকাই ঠকে গেলাম পঞ্চাশ লাখ টাকাই আমি কি গেলাম আপনার একটা লোহা ছিল না আপনার কি ছিল আরো তো কিছু ছিল নিজের সম্পদ নিজের সময় নিজের মান সম্মান নিজের বাড়িঘর সন্তান শুদ্ধি কুরবানি দিয়ে সে আনন্দিত যে আমি লাভ হয়েছি ফুজতু আর বা কাবার রবের সব আমি সফল আর এখানে আপনার গেলে আপনার মনটা কষ্ট জীবনটা ধ্বংস হয়ে গেল আমার সন্তান সম্পদ হয়ে গেল না দামি হলো না কারণ এখানে যাওয়াটা আপনি নিজের জন্য লস মনে করতেছেন আর মনে করতেছে কিটা লাভ তাহলে আপনি আরো বেশি দামি আপনি লস মনে করতেছেন তাদের চেয়ে দামি হয়ে গেলাম আমরা বিষয়টা তাদের চেতামি হয়ে গেলাম সম্ভব তাদের চেতামি হওয়া না বাস্তবে ছিলেন বলেন কয়জন কারি ছিলেন কয়জন হাফেজ ছিলেন আর কয়জন মোজাহিদ ছিলেন সেই হিসাবে আমাদের মেয়েদের কুন্ন্টাল কমতে বেশি হাফেজের আরো বানাইতেছি কি তুলনাটা কি ছিল একজন হাফেজ থাকলে কয়জন মুজাহিদ আছে এ ও মুজাহিদ আরো সবগুলি মুজাহিদ দুইজন সাহাবাই করাম থাকলে সোয়ালক্ষে মুজাহিদ এটা হাফেজ কয়জন খালিদিন জাহাদের পথে কাটাইছে লিপ্ত থাকার কারণে তাহলে উনি কি ভুল করছে বুঝলেন না কোরানের মহস্তের কি হোজে কাট্টা হাফিস্টাবের কিহাদে জাহাদের সামনে কাটাইলেন হা আমাদের কাছ যদি বোর্ডা পাইতেন আপনার কত হাজার হাজার লাখ লাখ হ্যাফাজারা আর যদি নিজে শুধু হেফাজ করতেন শুধু নিজের হেফজাটা হইতো কোনটার দাম বেশি কোনটার দাম বেশি আচ্ছা আপনারা স্বীকার করেন আমি কি করবো কোন আল্লাহ তালা বলছেন বেশি দামি অন্যটি হলেও জরুরত পরিমানে এটাও জরুরত পরিমানে কিন্তু এটার জরুরত সবগুলির চেয়ে বেশি সবগুলির চেয়ে কি বেশি এটা থাকলে সবগুলির হেফাজত হবে আর এটা না থাকলে কোনটাই হেফাজত হবে না যাই হোক সে কথা খুলি লম্বা আপনাদের ইয়া স্বাভাবিকভাবে যে বিশ্বাস করেন একজন হাফেজ সাহেব সারাদিনে তার কান দিয়ে সরাসরি আল্লাহর মুখ দিয়ে সরস্বী আল্লাহর আর একজন মুফতি সাহ উনি সারাদিন মানুষদেরকে মাসালা মাসেল বলে কিতাব মোতলা করে তারপরে এইগুলি অনুযায়ী গবেষণা করে মাসাল করে ওয়াজ নজিৎ করে মাঝে মধ্যে এই দুজনের মধ্যে দিনের বড় খাদমত করতেছে কে বলেন কে হ্যাঁ ভুল কেছেন আপনারা কারণ হাফিজ সাহেবের সরাসরি আল্লাহর কালাম তার কান দিয়ে ঢুকতেছে আল্লাহর কালাম মুখ দিয়ে বাড়িতেছে আর ওই মুফতি ফতএির মুল্লা বানানো বক্তব্য এইগুলি সারাদিন চোখে দিয়া দেহেই কানে দিয়ে শুনে আর এইগুলি মুখ দিয়ে কি করে বলে আল্লাহর কালাম তার থেকে অনেক দূরে অনেক দূরে না আরে বুঝেন তার জীবনের চব্বিশ ঘন্টার জাগ্রত থাকে না মানুষের বানানো কালামের সাথে যে বেশি জড়িত আর একজনে আল্লাহর সরাসরি কালামের সাথে বেশি জড়িতা বেশি কার মর্যাদা বেশি হ্যাঁ এনে যদি মুফতি সাহের মর্যাদা বেশি হয় ওখানে মুজাহিদ যে নাকি দিনের সব আমলের দ্বারা হেফাজতে ধ্বংস হয়ে যাবে যেখানে বেশি বেশি আল্লাহর নাম নেওয়া হয় যদি দফা কি না থাকে এটা কার কথা আল্লাহ তাহলে জমা এবং হাদিসে কুরানের বক্তব্য এমনই আর সাহাবাইকার এমনটাই বুঝছেন যার কারণে ওনাদের জীবনটা ফরজে কে ফেয়াছিল জেহাদটা তারপরও ওই জেহাদের পথেই কি করছে কাটাইছেন অন্য কোনো পথে খালেদিন একাকেন কে খালেদর মতো সব স্বাভাবিকের মতোই কাম করছে কইজন জাহাদের তো অংশগ্রহণ করছে সবাই ওই জাহাদটা না গিয়ে এই যুদ্ধটা ফেলতে পারতো নাহে কম ছিল এখনো এত বেশি আগে তো প্রখর ছিল ছিল ওই বুখারের মধ্যে ওয়াসির নাম শুনছেন না ওয়াসি ওই অবৈদুল্লাহনে আদি এবনে খেয়ার এর ঘরে একজন কি সন্তান জন্ম নিছিল সন্তানটা রে সে কি করছে শুধু ধাত্রীর কুলে দিছে তার মার থেকে নিয়ে সে সময় সন্তানটা তার আপাদমস্ত কি ছিল ঢাকা ছিল শুধু তার পাওটা খোলা ছিল কি করছে দেখছে কি দেখছে তাও দেখছে আর কিছু দেখে নেই তার চেহারা চোরা কিচ্ছু দেখে নেই আর এই লোক জোয়ানের পরে এই ইয়ার মধ্যে গিয়া সামের মধ্যে গিয়া কার সাথে দেখা করছে এই ওয়াসটি যখন বুড়া তার সাথে কি করছে দেখা করছে এর বয়স ত্রিশ এই যার পাও দেখছিল গিয়া জিজ্ঞেতেছে আমার চিনেন আচ্ছা বলেন একটা কথা বললো আচ্ছা আগে ত্রিশ বলে জানে সে গিয়া করতেছে আমার চিনেননি মনে একটা পাও দেখছে ঠিক আছে ঠিকই গেছে আরবদের ব্রেন এত কররা রয়েছে যে আমাদের কালকে খুঁজে শোনাইছে এখানে কি আবদ্ধ জানা নাকি উনি ছোট সময় নাকি ওখানে ছিলেন চোদ্দ বছর আগে এই পিচিরে দেখছে না দাড়ি উঠছে না লঙ্গে ঠিকমতো পরে মনে হয় আর সেটারে দাঁড়িয়ে পরে বিয়া সাদী পরে এই লুকের ১৪ বছর পরে দেখে কি বলেন চোদ্দ বছর আগে বয়সটা কি খুব বিশাল ইয়া ছিল না চেহারা ছিল না একবার ওই দোকানের সাথে না বারবার দেখা হয়েছে কিন্তু হুজাইফির সাথে দেখা হয়েছে কয়বার একবার সেও চিনে লাগছে চিনছে এটি এদের ব্রেন এখন আল্লাহ কেমন রাখছেন তারা হ্যাপ করে ফেলতে কত সহজ ছিল বলবেন যে আপনি না কালামের উদ্দেশ্যটা কি মাধ্যম। মাধ্যমের অভাবে বিঘ্নিত হইতেছে বলেন নামাজ মানুষে পরে না নামাজ যে ফরজ এই কথাটা জানে না এই কারণে আরে এলেম জরুরি কিন্তু এখন জরুরতটা কি এই মুহূর্তে জরুরটা কিসে এখন মানুষের অভাবের মধ্যে কিসের কারণে পেরে রয়েছে কি কারণে হে মারা যাইতেছে কোন জিনিসটা কমতি এখন বুঝে জরুরি কিন্তু এখন কোনটা নাই একটা বাসের চারটা চাকা লাগে ফিট এমন একশো বাস আছে তিন দিকের লাগানো হয়েছে এমন কোন দিকের টা লাগিয়ে যেদিকে নাই না যে তিন আছে এদিকে আরো ডবল ডবল লাগালে বাস দিব কোন গুরুত্ব নাই যদিও সেগুলি দামি এখন দরকার কোনটা যে চাকাটা চাকরার দাম বেশি বলেন ইঞ্জিনের দাম বেশি না চাকার দাম বেশি ইঞ্জিন লাগালে চলবো না আমাদেরকে এই ধরনের বিভ্রান্তির মধ্যে ফলাই দিছে এখন আমি যদি পৃথিবীতে ক্ষমতা দিই তখন তারা নামাজের পরিবেশ কায়াম করে না ইসলামী সমাজের মধ্যে একজন বেনামাজি থাকার কোনো অভাস নাই তারা অনেক কাফে রাক্ষায়িত করছেন হত্যা করে দেওয়া নির্দেশ কোন খোজু তার নামাজ পড়ে আরে ও সারা পড়ক না আমার বেশি না সরিয়ে প্রতিষ্ঠা করে রেখি ফরজ না এরপরে মুসলমান হিসেবে বানো হবে না কিন্তু মুসলমান হয়ে গেলে কি করতে হবে নামাজ পড়তে হবে এখন নামাজ পড়ে না এই পরিবেশ টানা থাকার কারণে না ফরজ দিয়ে কথাটার ব্যাপারে সন্দেহ থাকার কারণে জামাতের সাথে বর্তমান আমাদের মুসলিম সমাজদার মিল হইতে হইলে কোন জিনিসটা বেশি দরকার এখন কোন কাজটা মধ্যে ব্যাপক গবেছিল আর আমাদের মধ্যে ব্যাপক নাই বুঝে আরো ইচ্ছে মতো করবেন না খানা পাকাবেন এখন কোনটা গুরুত্বপূর্ণ কাজ আমরা কোনটা করতেছি আর যে বিপদ আছে এই মার্কে কাজ করলে নাজাত পাওয়া যাবে যার কারণে আমাদের দিন দিন জাহাজ কি ডুবতেছে না ভাসতেছে কারণ একদলে জাহাজ ছিদ্র করতেছে কোন দলে যারা প্রকাশ্যে নাফরবানি করতেছে যারা কুফুরি করতেছে যারা এই সিদ্র করা চলতেছে সেই মুহূর্তে জাহাজের মধ্যে বুয়ে খানা পাকাইতেছি আর জাহাজের লোকগুলির সাঁতার শিখাইতেছি জাহাজের পানি শীত করে জাহাজের মধ্যে রং লাগাইতেছি জাহাজের মধ্যে লাইট ফিট করতেছি এবং যুক্তি দিতেছি যে লাইট ফিট করলে তো খুব সুন্দর দেখা যায় দেখা যাবে সব রং লাগাইলে তো জাহাজ কি ডুবলো তাড়াতাড়ি জম ধরবে না আর সাঁতার জাহাজ ডুব সাঁতার যদি শেখে দিতে পারি তো মরবো না আর যদি ফানি শেষতে থাকি তাহলে ডুবলো একটু দেরি হইবো ডুবতে আর যদি খানা খাওয়ায় শক্তিশালী কে দিতে পারি তাহলে দুর্বলতার কারণে ডুববো না আর সাঁতার কেউ অন্যান্য কাজগুলির কারণে বাঁচবে কেউই না ডুবো সেগুলি তো জরুরি সেগুলি জরুরি না এবং সেগুলির একটা ফজিলত আছে না সার্থ আছে না বয়ান করলাম না ফজিলত কি খাইলে কি ফজিলত লাইট লাগাইলে কি ফজিলত পানি সেচলে কি ফজিলত সাঁতার শিখাইলে কি ফজিলত বয়ান করছি তো ওই ফজিলতগুলি এরপরে সিদ্র বন্ধ করা ইটার ফজিলত দুইটার মধ্যে কি বন্ধ কি ফজিলত আছে এটা দিয়ে কি খানার সুগ রা নাই সিদ্র বন্ধ করতে গেলে হ্যাঁ লাইটের ফর্সা দেখা যায় এটার মধ্যে তো নয় এখানে চেহারাও তেল থাকে না নোরানি থাকে না গরম শত্রুর লোকের সরাসরি কিছু রয়ে যায় সংঘর্ষে ইয়া কি করবো বাধা দিব না এর বাধা দিব ই এর কামের সরাসরি বাধা দিতে কার বড় শত্রু হইবা এই জন্য খানা নেওয়ালার সে তত বড় না সাঁতার শিখানা পানি শেষ করে বোহারা সমরকণে ছিল ছিল না স্পেনে ছিল না সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা দিনী প্রতিষ্ঠান খানকা মসজিদ মাদ্রাসা ছিল সেগুলি শেষ হয়ে গেল কেন কেন শেষ হয়ে গেছে ছিদ্র বন্ধ করা হয়নি সবটাই ছিল কিন্তু সিদ্র বন্ধ করার ছিল না এর একদিন ডিবে গেছে সব কি গেছে ডুববে গেছে এইসব খানা টানা সহ আমরা শিক্ষা নিতেছি না আবার সেই দিকে আমরা আপনারা বলেন আমাদের এই সমাজের জাহাজদা এই জাহাজের মধ্যে খানা নেওয়ালা দিন দিন বাড়তেছে না কমতেছে পানি শেষ করেনা দিন দিন বাড়তেছে না কমতেছে সাতার বাড়তেছে না কমতেছে না জাহাজ কি হয় যায়। বাস্তবতা নাই এখন করণীয় কাজ কুন্ডা আগে করনীয় কুন্ডা আগে কোনটা করবে ছিদ্র বন্ধ করবে না আগে কাজগুলি করবে অন্য অন্য কাজগুলি করবে না জড়িত হওয়ার কিনা অবকাশ নেই রসুলসম উৎসাম দেখেন যখন নাকি শুনছে হিরাকলা বাদশাহর আক্রমণের জন্য আসতেছে প্রস্তুতি নিতেছে এর তো কি মুসলমানদের সমাজটারে দেশটারে ছিদ্র করে ফেলবে না সে তখন রসুল কি খানা পাকানি টাকা সব কাজ বাদ দিয়ে প্রস্তুতি যদি কখনো আসে তাহলে তখন যেহাদ আইন হয়ে যায় কে ফর্জে আইন এটারে হয় নফিরে আম কি বলা হয় নফির কে ডাক দিতে হয় না নামাজের রক্ত হইলে নামাজ ফরজ হয়ে যায় কেউ যদি আজান দেয় তারপরে আজান না মানে কাফের মুসলমানদের উপর কোথাও আক্রমণ করিয়া দিচ্ছে কত মুসলমান বন্দীদেরকে ধরে নেওয়া মুসলমানদের কোন এলাকা দখল করে ফেলছে এই অবস্থা এটা নফির আম হয়ে গেছে ফরজ আইন হয়ে গেছে সবের উপর এমনি ফরজেকে ফায়ুম অনুযায়ী কিন্তু শুরুতে ফর্জা আইন শুরুতে কি থাকে ফর্জে আইন কথাটা বুঝতে চান সবাই শুরুতে ফর্জে আইন মানে ওই যে মুসলমানদের একটা এলাকা দখল করে ফেলছে এটার থেকে যার চোদ্দুর সামর্থ্য আছে এখন তাদেরকে হটানোর পিছনে খরচ করা সেই সামর্থ্যটুকু খরচ করা কে গেছে মহিলারও কিছু সামর্থ্য আছে না এই মহিলারও ফরজ হয়ে গেছে তার স্বামীর অনুমতি ছাড়াই তার সামর্থ্যটা খরচ করবে সেখানে স্বামীর অনুমতি নিতেই পারে স্বামী অনুমতি না মুরব্বির অনুমতি চাওয়া ডাওয়া মুনাফিকি তখন মুরব্বী না নবীর অনুমতি চাওয়া ডাওয়া মুনাফিকি কোরআন শিখি স্পষ্ট বলছে অনুমতি চায় যুদ্ধে না জন্য যারা যারা এবং আল্লাহর আখেরা তোর কি বিশ্বাস নেই যারা আল্লাহ আল্লাহর কি রাখে ইমান রাখে বুঝাচ্ছে ইমান দ্বারা কি চায় না কারা সুটি চায় মনে হয় অনুমতি জন্য কারা মুসলমানের মনে হয় এখানে অনুমতি করতে শাহুলিদাহ রহমতুল বলেন যে এই অবস্থাটা হয়ে কি হয়ে যাওয়া ডাক নাম অবস্থার নাম বুঝে আসছে এটা কিসের নাম একটা অবস্থার নাম সেই ইদা কি ফোকায় শত্রু কি হয়ে যায় প্রবেশ করে থাকে। এই অবস্থায় কি হয়ে যায় নফিরা যায় কোন এলাকা দখল করে ফেলছে কোন এলাকা আক্রমণ করে দিয়েছে কোনো বন্দীদের যেতেছে গা এই সময় কি হয়ে গেছে আহাবের মধ্যে কয়েক তো নামাজ কাজ হয়েছে তিন অত নামাজ কি হয়েছে কাজ অথচ জানতেছে নামাজ কাজে হয়ে যেতেছে তারপরে প্রতিহতটা মুকাদ্দম রাখছেন প্রতিহত করতে গিয়ে নামাজটা করতে পারেন তবুকে যখন শুনছে যে ওরা আক্রমণ করতে আসতেছে প্রস্তুতি নিতেছে তখন মুদিনের সব কাজ কর্মকার মাঠে মাঠে বনে বনে পাহাড়ে পাহাড়ে মরুভূমিতে বৈশাখ আল্লাহর কাল তিল করে লইলে আল্লাহর কাছে একেবারে আবেগ ভাবে দিয়া কান্নাকাটি সুখর দিয়ে লইলে আর একেবারে কাপড়া লইলে সেটা বাদ দিয়া মরুভূমির ফের মধ্যে ফুসকা ফেলাইতেছে কি দিন বুঝা বুঝছে বুঝে আসনে মুনাফেকরা কি গেছে মুনাফেক হয়তবন্দী করছি এত দিনের বাদ বন্দী করছি আর তোমরা মাঠে মাঠে গিয়ে ফায় মেদে কি লাগেই জানি বেশি ফুঁজলে কাম করছে মাঠে মাঠে করছে তারা মসজিদের করছে তারা মুনাফেক গুলি তো মুনাফেকুরানি কারিমের মধ্যে গুনা করছে তারা অপরাধ করছে তারা অন্যায় করছে এমন অন্যায় করছে যে এদের সাথে তোমরা কেউ মিশছে না মিশলে তার রোগ তোমার ভিতরে আয় করবো এর সাথে মিশা তার সাথে কোন বেসা কিনি নেই মানে তার সাথে কোন সম্পর্কই এমন কি পঞ্চাশ দিন পরে স্থির হয়ে গেছে তোমরা আলাদা হয়ে যাও এখন তো বা নাই এখন এদের সাথে থাকুন অবকাশ পরে তিপ্পান্ন দিন পরে কি আল্লাহ করছেন এরপরে তারা মুসলমান আমের হালাত হয়ে গেলে সেই সময় না যাওয়াটা এটা এত অপরাধ থাইকা তুমি যত বুজুগির কামই করো এটা সেই সময় আর মূল্যায়ন হবে না এত আর সেই মার্কা মানুষ এখন আমাদের সমাজের কি পরিমাণ আমরা বলেন মুনাফেক বলতেছি না ওই আহ বুঝে আসতেছে আমাদের সোহবতের উপকার হইব না ক্ষতি হইব আর মানুষ যেহাদের পথে দলে দলে যাচ্ছে না কেন আমাদের সোহবতের কারণ অনেকটা আমরা নিজেরা যাই না আমরা মনে করি আমরা এই শেষ আমরা যখন যাবো না তখন মানুষে যাবো কথাটি খারাপ হয়ে যাই মানুষে জান্নার কোন দরকার আছে রক্ত সারা কি ছাড়া কতল খিতাল সারা জান্নাতে চলে যাওয়া যায় তো কেন লেগে কতাল মেয়েদি গিয়ে জানাতে যাবি এরপরে আরেক দল তো ভালো অপেক্ষা যে কাজের ইচ্ছে কাজের জাহাজ সাথে মিলামিশা বি আল্লা সাথে শরিক করণের জন্য কি করা পিরা করা চাপ দেওয়া এডার নাম ও কোরআন শরীফে কি বলা হয়েছে জাহাদ বলা তাহলে যারা আল্লাহর সাথে শরীর করার জন্য আপনার নাম হইল আবদুল্লাহ আপনি একটা মহিলার বিয়ে করছেন আরেকজনে বিয়ে করিতে আমি তো আল্লাহর বন্দা তা আমার আল্লাহর বন্দা আরবি করলে কি হয় আবদুল্লাহ হয় সুতরাং তোমার স্বামীর নাম কি ঠিক আছে না ভাই আব্দুল্লাহ লিখা ভাইয়া হে আবদুল্লাহ সাবদিকটা রে পরিবার পারিবেশিকটার সাথে মিলাই ফেললে সহিবস্থাটা ঠিক থাকে এখন আমাদের মধ্যে একটা ঘর গেছে শাব্দিক ভাবে কোন বিষয়ের ব্যাপারে কি বলা হয়েছে জন্তু যেন ধরে ধরে খায় আর খানা করে এটা কি তার সাহস বেশি একটা তুলনা এটা এখন যে মনে করব না এটা লেজ থাকতো সে কোন ধরনের বোকা হইলো হ্যাঁ বোকা তুমি খেদমত কর তোমার বাপের খেদনত করলাম তোমার বাপই তাই বাপে যাওয়ার পরে এটার খুব খেদমত টেদমত করে বাপের পরে হুজুর কয়ে দিছে ইমান করলে বাপের খেদমত তুমি কে যাও আসল বাপবারই টাউনের মর্যাদা আছে ইমন বুকা মের মধ্যে গেছে পুরোনা করেছে জাহাদ আসল জাহাদে এই জাহাজ দিয়ে হেঁকি দিত আছে বাদ আছে এটার উপর আগ্রহী হয়ে কাজ করো কিন্তু এইটারে এমন আগ্রহের বস্তু বানাইছে আমরা করতেছি কারণ এখন ওইটা ফল সামনে নেই আল্লাহ কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা লম্বা না হয়ে উপায় থাকে না কারণ আমাদের এত বেশি মাথার ভিতরে কিটমিট যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন এবং বেশি বড় মর্যাদার অধিকারী ছিলেন এবং ওনারা এই শ্রেষ্ঠত্ব টা এবং মর্যাদাটা পাইছেন তাদের আমলের বিনিময়ে আর তাদের আমলটাই ছিল জাহা আমলটাই কি ছিল তোমাদের হাতে বন্দী হয় এইভাবে তোমরা মানুষের এই কল্যাণ পৌঁছ তোমরা যে মানুষের জন্য কল্যাণ কর মঙ্গলজনক তোমরা যে মানুষের ভালাই পৌঁছানোলা এটা কিভাবে তোমাদের দ্বারা হয় যে তোমরা যুদ্ধ করো তারপরে কিছু এলাকা জয় হয় সেই এলাকার সাধারণ মানুষগুলি দলে দলে কি হয়ে যায় মুসলমান হয়ে যায় দলে দলে মুসলমান হয়ে গেলে কি জান্নাতের দিকে রওনা হইলো না এটা তাদের উপকার হলো কিনা এরপর যারা বন্দী হয় তারা ইসলামের গৌরব দেখে ইসলামের সত্যি সামর্থ্য দেখে পরে এসে আস্তে আস্তে মুসলমান হয়ে যায় না এটা তাদের জন্য কল্যাণ হইলো যারা নিহত হয় তারা নিহত হওয়ার দ্বারা আরো কিছুদিন বাচ্চা থেকে আরো যে কুপুরি কাম বেশি করে করলো সেটাতে তারা বাচ্চা গেল না যাহার নামের শাস্তিটা পরেও পাইতো এখনো পাইবো একটু কম পাইবো না আরো না ফরমানি করার সুযোগ পাইল না যেহেতু এইটা হলো কল্যাণ পৌঁছানোর ব্যবস্থা আমার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সাথে কেতাল করার জন্য যুদ্ধ করার জন্য কেতাল মানে কি যুদ্ধ রসুল বলতেছেন এটা মুসনাদ শহীদ যে এই অবস্থাটা আমার দেওয়া হয়েছে কেমত পর্যন্ত আমাদের কেয়ামত পর্যন্ত সময়ের জন্য তরবারি দিয়ে পাঠানো হয়েছে এখন কি কেয়ামতের পরের সময় না এখন যে সময় আমরা বসবাস করতেছি কেয়ামতের পরের সময় না কোন সময় স্বপ্ন নাকি দেখতেছেন না ঠিকই কেমতের পরেন না আগের রসুল কেয়ামত পর্যন্ত সময়ের জন্য আমাদের তরবারি দিয়ে পাঠানো হয়েছে তাহলে এখন তরবারির যুগ না যুগ না হ্যাঁ তরবারির যুগ যুগ শান্তির যুগ আপনি যে বলতেছেন এটা তর বাড়ি বলতে আমি খালি তরবারি বোঝাই তর বাড়ি বলতে কি ক্ষেপণাস্ত্র কি করছি এরপরে পারমাণবিক অস্ত্রটা দেওয়া বলা সেটার যুগ কিনা কেয়ামতের আগ পর্যন্ত থাকার কথা কেয়ামতের আগ পর্যন্ত সময় যদি হয়ে থাকে তাহলে তো আমাদের মেধে থাকুন কথা আসেনি আরে আছে আরে আছে নাই আর যে শিখছে না সে কি শিখার পরে সাইরা না আর যে শিখছে না সে কি অপরিহার্য ছিল একটা মুজাহিদ মুসলমান বালেক হওয়ার পরেই মুজাহিদ সাহাবাইকার যুগটা এটাই ছিল বালেক হওয়ার সাথে সাথে কি আবহাওয়া রোজা লোক সময় করল নাম ছিল না সে মুজাহিদ অনুযোগ এটা কি ছিল না সে সময় সাহাবাহিকায় না মাঠে মাঠে সব এটার সাথে সংশ্লিষ্ট ছিল আর এটারে বাদ দিয়ে দিছি আমরা এখন মুন্ডারে তখন কুন্ডারে জাগ্রত করা দরকার আবার শোনেন সাহাবাইকার সবাই কি ছিলেন না শাহিস আমরা যদি মনে করি যে আমরা ঠিকা যাবো করার কিছু নেই করার কিছু নেই মতো যদি কেউ ঠকতে রাজি হয় তাদের মতো যদি কেউ পাগলামি করতে রাজি হয় তাইলে সে এই পথে থাকতে পারবে আর যে বেশি বুদ্ধিমান আর মুনাফেকদের ব্যাপারে আল্লাহ কিসে যে না এটি খুব বুঝে এটি কি হ্যাঁ কোন ছবি مكانو مستبصِرين এরা কি খুব একেবারে দূরদর্শী بصارت والله এরপরে ইয়ালামুনা জাহিরাম মিনাল hayatid দুনিয়া ওহমানিল আখিরাতেহুম গাফিলুন দুনিয়ার জাহেরি दिखता তারা ইয়ালামুনা এর ব্যাপারে তারা সাফি এর দলে কি সাফি দলে আমরা সব মুস্তাফির আমাদের যে বিচক্ষণ আমাদের যে চালাক আমাদের সে গোসাইন্য ডিজিটাল বুদ্ধিওয়ালা কে আছে বলেন আমরা কি সাফি সারা দুনিয়ার রঞ্চনা গঞ্চনা নিজের কাজে বাইগা ভাইগা জীবনটারে আতঙ্কিত রেখা রেখা জীবনটা কি করলো কাটায় গেলো জীবনটার বুক করতলো না সে কি নির্বুদ্ধি রাইনা করছে যদি সেই পথে না থাকতো এখনো বাচ্চা থাকতো সে থাকলো আমেরিকা মেরালিয়েছে তার তারে হাজার সে ব্যর্থ হইছে বলেন ব্যর্থ হইছে কি আমরা ওদের দেশে চাকরি করান্নদের রাস্তা পরিষ্কার করার জন্য তাদের বাথরুম পরিষ্কার করার জন্য কি ধরি লাইন ধরি আর উরা ওই বাথরুমওয়ালা এখানে আইসা এই রাস্তায় নিজেদের রক্ত বিলাই দিছি আর আমরা পাও পা দিয়ে কি করতেছি ঢলতেছি কত উন্নত আমরা বাস্তবে আমরা কই আসলে আমাদের মধ্যে কোন কোরবানি আছে ওরা যেই কোরবানি দিচ্ছে সেই কোরবানি দেখেন আমাদের যত বড় বুজুর্গ পীর আলেম সাহেব হলে দিচ্ছুক ওনাদের মতো কোরবানিটা তাদের কারো পাওয়া পাওয়া যাবে আছে কি আমাদের কোরবানি দিবই কি যুদ্ধ আছে উদ্দুরও কোরবানি দিতে পারি তারা কি পরিমাণ কি জিম্মাদার কিন্তু আমাদের কুরবানিটা এই ক্ষেত্রে কি আর তাদের কুরবানিটা কি পুরা দুনিয়া তাদের হাতে সেটারে তারা সারছে এই দিনের জন্য আর আমাদের কাছে আরো কি করতে না আমরা আমাদের দুনিয়ার একটা জামা আছে যে এডারে তালি দে দিনের ডারে সিরা সিরিয়া সিরা সিরা দিনের জামাডারে চিকার জামাডারে জামা তো নগদ ব্যবহার অনুপযোগী হয়ে গেছে গা আর কয়েকদিন পরে দুনিয়ার জামাটার থাকেনি না এটাও যায় এইটা আবার সিরা যায় সিরে না আমি মিরা যাই এই যে ঠিক করছিলাম এটাও কয়েকদিন পরে আর থাকে না দিনটা তো নগদই শেষ দুনিয়াটা কয়েকদিন পরে শেষ এই খাসারা নিয়ে চলতেছে না কত অনেক লম্বা হয়েছে কেমত পর্যন্ত এই কাফেলা কি থাকবে যত সমস্যায় থাকুক কাফেলা থাকবে হাদিছে ভবিষ্যৎ আসছে কোরআন শরীফ আল্লাহ তালা বলছে আল্লাহিনাফি সাবিল্লা ইমানদাররা যুদ্ধ করে কার পথে আল্লাহর পথে তো সেই আল্লাহর পথে যারা যুদ্ধ করতেছে রসুল বলে গেছেন যে আমার উন্মতের একটা দল হকের জন্য কি করতে থাকবে লড়তে থাকবে সবসময় থাকবে এমন এই কেতালের কাজ ডারে নিজেদের কাজ বানাইবে এই অবস্থা নিয়ে থাকবে একটা দল কে পর্যন্ত কি থাকবে এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে বিশেষ সাহায্য প্রাপ্ত হবে সেই দলটা এখন আছে তা আমরা সেই দলটারে যদি শত্রু বানাই তে হকের শত্রু হয়ে গেলাম পারত দিন উন্নত থাকবে না অবনত থাকবে জাহাজ উপরে থাকবে না ডুববে এটা নির্ভর করে কিসের উপর এটার উপর এটা যত শক্তিশালী থাকবে জাহাজ যত উপরে থাকবে এটা যত দুর্বল হবে জাহাজ তত যাবে আমি যদি চেষ্টা করি ইচ্ছা করি যে সারা পৃথিবীর আমি যদি আমার এই জায়গায় থেকা এই ধাক্কাটারে আরো শক্তিশালী করি পিছনে থেকা তাদের সাথে সামিল হইলাম না হইলাম না আর হইলাম কিনা আমার এখানে থাকা তাদের সাথে সামিল হওয়ানোর কি আছে ব্যবস্থা আছে এবং এই কালাটা ওই কাফেলা হবে হাসারের মাঠে ওই বিজয়ী কাফেলার সাথে উঠবো হাসারের মাঠে একটা কাফেলা হবে না বিজয়ী যারা বিজয়ী ছিল বের করবো এর সর্দার থাকবো কে হোসেন রাজি আল্লাহ কারণ ব্যর্থ সর্দার কে হোসেন হোসেন কাছের নেতা হইবে আরে পাঁচ বছরের লাগে ক্ষমতায় যায় একটা দল তাদের ক্যাডার হইলো কি পরিমান মান সম্মান কি পরিমান পাওয়ার কি পরিমান শক্তি তাদের আর জান্নাতের মধ্যে হাত ছাড়া হবে না সবচেয়ে বেশি কথা শুরু করে দিয়েছিলাম সবচেয়ে বেশি দিলের এসলা হয় সবচেয়ে বেশি দিলের মধ্যে শক্তি আসে সবচেয়ে বেশি দিলের মধ্যে নূর আসে কিসের দ্বারা জেহাদের দ্বারা এই হাদিসের মধ্যে বলছে যে এক দুহানের এক মুহূর্ত এক মাঠে দাঁড়ায় থাকা ষাট বছরে বদতের চেয়ে বেশি এই অবস্থায় যদি কারো সেকেন্ড কাটে আরেকজনের ষাট বছর কাটলো ভিন্ন আবাদতের মধ্যে আপনি বলেন হাদিসের বাসায় কার মর্যাদা বেশি কার জাদা বেশি এখন যদি কারো দুই কাটে অবস্থায় কারো পাঁচ কাটলে আমরা স্পষ্ট মুসনাদ আহমদের মধ্যে তিবরানির মধ্যে এবং সনুলে হাদিসারা এই হাদিসের কি বলছেন সহিফি সাবি খাই আমি সীতিনা কয় বছরের কাটাই গেলের পথে সে সময়টা কি করলো কাটাইলো এই লোকের এই এক সেকেন্ডের মর্যাদা কোনটা বেশি হাইরণ কিছু হাইরণ নাকি এটা সমান ভালো এর মর্যাদা বেশি সহজদা বেশি দামি না আমরা এখন ভাঙ্গা কথা কইতেছেন সারা বিশ্বের মধ্যে চলতেছে না চলতেছে না আমরা মনে করেন একটা কি। শুধুই বিশ্বের যেই মানহাজে তারা কাজটা করতেছে সেই মানহাজের সাথে স্পষ্ট মানহাজ বলি আমাদের এখন তাদের বিশ্বের মধ্যে মুজাহিদ যারা তারা যুদ্ধটা সরাসরি করতেছে আমেরিকার সাথে এবং আমেরিকার পক্ষে হইয়া স্থানীয় শাসক যারা কি করতেছে আক্রমণ করতেছে এদের বিরুদ্ধে করতেছে শত্রু কয়টা দুইটা কয়টা শত্রু একটা হয়েছে ক্রোসেডাররা আমেরিকা ইসরায়েল এরা আর একটা ওদের উদের পক্ষ হইয়া মুজাহিদের বিরোধী করতেছে বিরোধিতা করতেছে স্থানীয় যে সমস্ত মুসলমান নামদারি কি আছে শাসক আছে কারোর নাম কারজাই কারোর নাম বেনজির কারোর নাম পারভেজ কারোর নাম শেখ হাসিনা কারোর নাম আলাবি কারোর নাম আলী কারোর নাম মালিকি কারোর নাম আসাদ কারণ নাম বাসার নাম বিরুদ্ধে দ্বিতীয় নম্বরের সত্য হইলো কি এরা এখন এদেরকে নাচাইতেছে ওই বড় শক্তিটি ওইটি যদি শক্তিটা শেষ করে দেওয়া যায় তাহলে এটি বেশি দিন নাচ কি না এডির থাকতো না টিকত না বুঝাচ্ছি আর এরপরে কি হাত পাও হাত পাওয়া বাংলন দরকার মাথাও কি করুন দরকার মস্তক ঘুরাই দেওয়া দরকার মস্তক ঘুরাইতে পারলে গুরুত্ব দেবেন কুন্ডারে মস্তক ঘোরান মস্তক ঘুরাইতে পারতেছেন না তাইলে কি করবেন এখন আলহামদুল্লাহ বিশ্বের মজাহিদিরা ওই মস্তকে আঘাতের পর আঘাত করতেছে এখন ওই যেই দুরবস্থা ছিল যে হাতের অবস্থাটা সেই দুরবস্থায় নাই যেই বড় মর্যাদার অবস্থা ছিল সেই বড় মর্যাদার অবস্থা এখন আর নাই কারণ দুরবস্থার সময় তো মর্যাদাটা বেশি সেই দুরবস্থাটা আছে না এখন তারা মোটামুটি এক অবস্থা নিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায় আপনারা বিস্তারিত সংবাদ জানেন কি জানেন না বাকি একটা অবস্থা নিয়ে গেছে অবস্থান আগে যে একেবারে তলা নিচে ছিল একেবারে কুয়ার নিচে ছিল এখন কুয়ার নিচে কি অনেক টোকরি কি হয়েছে উঠা এসেছে এখনো আমরা শরিক না হইতে পারি না আমাদের দুর্ভাগ্য না কেমন দুর্ভাগ্য মারাত্মক দুর্ভাগ্য এখন তো শরীর ব্যবহার করতে পারবে সেই পরিমাণ বরকত নিজের জীবনটাকে নিজের এই জিনিসগুলি সঠিক মূল্যবান বানাই ফেললো সে সবচেয়ে বেশি দামি বানাই ফেললো আল্লাহ এখন যদি আমার যান চলে যায় এই পথে বের হুধু সাধারণ ভাবে মৃত্যু বরণ করি সমস্যা আছে পুরা আশা পাবে একটা শুধু ঘটনা বলে দি মনসুরের খেলাফ আবু সঙ্গে এক লোকে বিদ্রোহী হইয়া দাঁড়াই ছিল কারণ ওই সমস্ত শাসকরা আমাদের দেশের শাসকের মতো মূর্তা ছিল না শুধু জালেম ছিল কিছু ইসলামী বিধি বিধানের ছিল। ত্রুটি নিয়ে আসছিল হেদের বিরুদ্ধেই দাঁড়াইছে এবং আবাহতালে এক লোকে বলছে যে আমার ভাই তোমার কথাই ওই বিদ্রোহী গ্রুপের সাথে মিল্লা আর সরকারি সৈন্যের হাতে মারা গেছে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা আবার মন্ত্রাল জব দিচ্ছেন তোমার এই সমস্ত শাসকদের বিরুদ্ধে এই সমস্ত আল্লাহরমানদের বিরুদ্ধে এই সমস্ত জাহাজ ছিদ্রকারীদের বিরুদ্ধে যখন ছিদ্র চলতেছে যেই গিয়া মারা যায় সে ওই বদরের সুগড়াই মারা গেল বুঝে শুধু মরতে পারলেই এখন কামিয়াবসে এই রাস্তায় গিয়ে যা পথে গিয়ে বুঝে আসছে একা একই গেলেও সে কি যাবে কামিয়া হয়ে যাবে আর যদি সমন্বিত ভাবে সে কাজে লাগতে পারে তাহলে কাজও হয়ে যাবে খুব টাকাওয়ালা খুব বেশি তারা এই না কিন্তু এদের সবার করে রইছে এরপরে এই পথটা কি তারা সারে আল্লাহ তালা দুনিয়ার মধ্যেও তাদেরকে কি দিয়ে দিতেছেন শক্তিশালী করে দিতেছেন তারা তারপরে একা লড়ছে আমি যদি আপনি কাউকে না পাই সাথে তাহলে একাও যাওয়া দায়াজ আছে এবং ফরজও এরপরে ইনশাল্লাহ যদি কাউকে পাই তার সাথে মিলা ফরজ কাউকে পাইলে মিলাও কি ফরজ এক কিন্তু ফরজ পেয়েছি না পাইলে একা যাওয়া ফরজ আর পাইলে তার সাথে মিলেও কি ফরজ কারণ মিললে শত্রুর উপর কমবে না বাড়বে আর না মিললে আঘাতটা যদুর বাড়নের ওদুর বাড়লো না কমলো কমলো তাহলে মিলুনের সুযোগ থাকলে না মিললে সে ফরস তর্ক করলো এটা তার ভিতরে হাহে সাথে নবসানি কাজ করছে নেতৃত্বের লোভ কাজ করছে অথবা ভুল সে বুঝছে বুঝাচ্ছে এই জন্য যেখানে মিলার সম্ভাবনা আছে সেখানে মিল্লা কাজ করে এটা কি ফরচ আর কেউই না যাইলে তার একার উপরও কি বিশ জন গিয়ে দেখে আর বিশ জন আছে এই পথের মধ্যে শুধু নিজেদের দল ঠিক রাখনের লিগে তার মিলে নাই কিন্তু মিললে কাফের উপর আঘাতটা কি লইলে বেশি শক্তিশালী একটা হারাম করছে সে বুঝা কথা এ কি করছে এখন মিললে জামা কি ছিল তার এই কারণে যাওয়া যায় এই যে একটা কথা কয় এটা ভুল এটা কি ভুল কিন্তু অন্য কে সাথে পায়া যাওয়ার পরে এরপরে নামিলা গুরামি নিয়ে থাকা এটা কি গুনা বুঝছেন কথাটা সে আল্লা দিন বলন্দ করতে চায় সে মুসলমান মাপকাঠি কি এটা সে আরবি না আজমি সে আফগানি না আরাকানি সে বাঙ্গালি না পাকিস্তানি এই ব্যাবধান আনা এটা হইছে জাহিলিয়া পাকিস্তানি তারা মন্তিনা যারা হাদিস তারা জানে আনসার হিসাবে সাহায্য করবে মহাজের মহাজের হিসেবে সাহায্য করবে মুসলিম হিসেবে না এটার রসুল কি বলছেন কি বলছেন দুর্গন্ধের কত ভালো জিনিস একটা কোন দেশের কোন ভাষার কোন এলাকার এটা কিনা দেখার বিষয় এখন এক দেহ সব মুসলমান এক দেহ কি বলছে সব মুসলমান এক দেহ সব বাংলাদেশি এক দেহ কােরা তার সূত্র বুঝছেন কথা তাহলে আমরা মিলবো কার সাথে মুসলমানের সাথে যে মুসলমান জাহাদ করবে সেই মুসলমানের সাথে আমরা কি করবো মিলবো বুঝে আসছে এবং প্রতিষ্ঠা করার জন্য সেখানে আরবের মুজাহিদরা তারা কোন মাজের অনুসারী হ্যাঁ বিশেষ করে হানফি মাজাবের অনুসারী তালেবানরা কি হানফি মাজাবের অনুসারী অনুসারী না এই নিয়ে তাদের মধ্যে কোন দ্বন্দ্ব আছে বিরুদ্ধে যারা সরাসরি লড়াই করতেছে তাদের এই নিয়ে ভাগ আছে না আমরা যদি ভাগ আনি তাহলে তাদের তরিকাই থাকলাম না তাদের তরিকার বাইরে গেলাম সারা পৃথিবীতে যারা খেতাল্লা করতেছে এখন তারা কারা আমরা না তারা এবং যারা খেতাল করতেছে তারা যে হক এটা হাদিসের ভবিষ্যৎবাণী আছে না নাই তাহলে তালেবানরা এবং আল কায়দা গ্রুপ হক না হক না দু কাজ করতেছে কিন্তু কি করতেছে এই হক জমাতের যে মানহাজ এটা আমাদের মানহাজ হইতে পারে না যে কর্মপদ্ধতি তাদের যে অবস্থান সেটা আমাদের হইতে পারে না হইতে পারে না বুঝছেন কথা হইতে পারে এটা এইভাবেই যদি আমরা চিন্তা করি এত রাজি আমাদের ইনশাল্লাহ কাজ নিবে আমরা ওই কাপ অন্তর্ভুক্ত কি এখন ওই কালা যে নকশা দিয়েছে ওই নকশাটা শুধু বাস্তবায়ন করলেই হবে নকশাটা কোন সময়ের ব্যাপারে আসছে হাদিসে যে বারো হাজার মুজাহিদ ইয়ামান থেকে হবে আবিয়ান থেকে সে আবিয়ান এখন মুজাহিদের দখলে প্রকাশ্যে তারা হবে আমার উন্মতের শ্রেষ্ঠ অংশ সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাইতেছি আমরা সেই আসছে যে কাপেলাতে আমরা সরাসরি তো সামে যাইতে পারতেছি না পারতেছি তোলা যাবে কে হয়তো কিন্তু এমনি ওদের ওরা সারা পৃথিবীর মুজাহিদদের সাথে সমন্বিত আছে সারা পৃথিবীর মজাহিদের সাথে কি আছে সমন্বিত ভাবে আছে হইল আমরা তাদের সাথে বার হবে তোমরা ওদের সাথে মিলিত হও যদি বরফের উপর গড়ায়া গরায়া গড়ায়া গরায়া তাদের সাথে মিলতে হয় তাই হলো মিল তাদের সাথে গিয়া আর এখন তালেবানদের পতাকা গিয়ে কালো দেখছেন আর এই এলাকাটা নামে খুর হাসান কি করে দিবেন মাফ করে দিবেন আমাদের এলাকাটা কি হিন্দুস্তানের এলাকা না আর হিন্দুস্তান বলতে ভারত যুদ্ধ দখল করে রাখছে উদ্দুর না পুরো অঞ্চলটা এই পুরো অঞ্চলের যুদ্ধের মধ্যে যারা শরিক হবে বর্তমানে যারা যুদ্ধের শরিক হবে তারা হিন্দুস্তানের যুদ্ধের সিরিয়ার সুযোগ ইমানের সুযোগ খুরাসানের সুযোগ হিন্দুস্তানের সুযোগ এরপরে যদি বঞ্চিত থাকে এর চেয়ে বড় বঞ্চিত আর কে আছে এখন সবগুলি সুযোগ একসাথে দিয়েছেন আমাদের সামনে এখন এটার ব্যাপারে সবাই অবজ্ঞা করবেন বেশি মর্যাদার ক্ষেত্রে মর্যাদা কার বেশি বেশি মর্যাদা বেশি না এমপি বেশি না মন্ত্রী বেশি মর্যাদা বেশি ঠিক মানে এই মুসলমান বেশি না নামাজি বেশি না বেশির দলে থাকবেন না পাক্কা দিন দর এলো শতকার কয়জন পাঁচজন আর বেনামাজি মুসলমান এলো কয়জন পঁচানব্বই জন আপনি পঁচানব্বই দলে থাকবেন না পাঁচের দলে থাকবেন তুই হক ঠিকই মুসলমানদের মধ্যে মুজাহিদ বেশি অনেকে না করলে কি অনেকে কি এক মার্যাদা পাবে বড় মর্যাদা পাবে অল্প মানুষের তুমি সে অল্পদের ভিতরে হয়ে যাও কোন কাদের ভিতরে হবেন আপনি হক ওয়ালা অল্পদের ভিতরে কাদের ভিতরে আজাম কেছে ইত্যাবিও সাল আজাম আজাম মানে কি সংখ্যা বেশি না মর্যাদা বেশি মর্যাদা বেশি কোন জামাতের মুজাহিদের না গাড়ি আপনা দিকে সংখ্যা বেশি অনুসরণ আমরা করবো হাতে যে একটা আপনি কনার একটা বুঝে ঠিক আছে সোহানুল্লাহ